বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত দুটো পর্ব ছিল আল কোরআনের একমাত্র বিষয়বস্তু তাহিদ সে বিষয়ে তাহিদ যে বিষয়ে আল্লাহ একশো চোদ্দ করেছেন আমরা কি দুচার দু শেষ করব চলতে থাকুক আল্লাহ যে ত্যাগ করবো সেদিন যাতে রব্বুল আলামিনের একত্রবাদী দাস দাসী হয়ে একত্রবাদী তাহিদবাদী গুলাম হয়ে এই পৃথিবী থেকে বিদায় হতে পারি এই সাধনাই তো করতে হবে মরণ পর্যন্ত এজন্যই ১৫ পনেরো নম্বর সৌরা সর্বশেষ ৯৯ নম্বর যে ব্যক্তি এটা জানা অবস্থায় মরবে যে আল্লাহ মাবুদ নেই সে আল্লাহর সাথে কাউকে সে করে নেই লঙ্ঘন করে তাহিদ নিয়ে মৃত্যুবরণ করলো ভাই বোনেরা আল্লাহ করেছেন তাদের আল্লাহর আজকে সেই বিষয়ক একটি আয়াত নিয়ে আসছি যেটা একুশ নম্বর সুর আলম্বি আর পঁচিশ নম্বর আয়াতিম আল্লাহ বলছেন মতবাদ আল্লাহ প্রদত্ত মতবাদ মানুষের মতবাদ নয় যে এক একজন এক একটা বলল। এটা রাব্বানি এটা রাহমানি, এটা কোরআনি এটা চিরস্থায়ী আসুন না এই মূলনীতি না থাকলে জীবনটাই একটাই বার্তা দিয়েছি আমি ছাড়া কোনো ইহ নেইন তোমরা আমার একমাত্র আমার গোলামি করো বারো মেসে গোলামি করো আজীবন গোলামি করো সর্বক্ষেত্রে গোলামি করো আমার তাহিদ পালন করো তাহিদের প্রসঙ্গ আছে। বৃক্ষ তুমি নিজে একটা বৃক্ষ হয়ে যাও। যে বৃক্ষের একটা গোড়া থাকবে যে বৃক্ষের শাখা ফোশাখা থাকবে যে বৃক্ষের পত্র পল্লব থাকবে যে বৃক্ষের ফলমল থাকবে ছাল বাকল থাকবে যেমনটি আরো একদিন বলিস বোখারি হাদিস মুসলিম বৃক্ষ কুলের মধ্যে তার একটা ডাল কাটলেও তাওহীদের গ্রান আসবে তার ফলটা মুখে দিলেও তাহিদের গ্রান আসবে তার ছাল তুললেও তাওহিদের গ্রান আসবে শুধু তাওহীদের তাহলে আল্লা মুখী আমি আল্লা বলে দিলেন একটাই বার্তা দিয়েছি যেতী হয়ে যাও কোন রাসুল এই বার্তার বাইরে ছিলেন না এরপরে ষোলো নম্বর সৌরহ আয়াত নম্বর ছয়ত্রিশ আল্লাহ বলছেন একই বিষয়ে আমাদের দেশ ভারতবর্ষে কত রাসুল এসেছেন হয়তো ইতিহাস বিকৃত করে ফেলেছে মানুষ এই জন্য আমরা ধরতে পাচ্ছি না প্রত্যেক জাতির কাছে আমি রাসুল প্রেরণ করেছি আনি বার্তা একটাই সমস্ত বার্তা একটাই ছিল অনে বদল আল্লাহর আল্লাহকে বর্জন করো যে আল্লাহর বদলে আল্লাহর বান্দাদেরকে নিজের দিকে টানে তাকে বর্জন করো যে নবসের পূজা করে হাওয়ার পূজা করে তাকে বর্জন করো আরো তহাজা ইলা হাহু হাওয়া আল্লাহ পঁচিশ নম্বর আলফর খানের তেতাল্লিশ নম্বর আয়াত আর মানে ই দেখেছ যে হাওয়ার পূজা করে হাওয়া বানিয়ে নিয়েছে গোলাম আর কেউ আছে আব্দুল হাওয়া হাওয়ার বান্দা হাওয়া মানে মনের কামনা বাসনা মনের কুপ্রবৃত্তি পাগল মনে যা বলে উনি পাগল মনের পিছনে পাগল মনের গোলাম পাগল মনের বান্দা এই পৃথিবীতে হাওয়াটাই হলো শত্রু, হাওয়া তার হাওয়া অনুসরণ করে আল্লাহ সাথে শত্রুতা করেছে প্রত্যেকটা মানুষ যারা গাছ পূজা করে তার নপসের হাওয়াই বলেছে চল না এই গাছটা পূজা করি কার ভিতরে কি আছে বলা যায় না যারা মূর্তি বানিয়ে পূজা করে তাদের হাওয়া মনের হাওয়াই বলেছে বানাস না আর কিছুদিন লাল মূর্তি পূজা করতো লাগেন কালো দিকে এখন কালো একটা এটাই হাওয়া হাওয়ায় তাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাচ্ছে সে আব্দুল হাওয়া এই জন্যই আর হাওয়াই মূর্তি বানিয়েছে হাওয়াই গাছকে মাবুদ বানিয়েছে এই হাওয়াই চন্দ্রসূর্যকে মাবুদ বানিয়ে দিয়েছে এই হাওয়াই সব যত বাতিল কারখানা তৈরি করে নির্মাতা তাহলে দুটো আয়াতে আমরা দেখলাম সব নবী রাসুলকে ফিতিফীতি প্রেরণ করার একটাই উদ্দেশ্য প্রতিষ্ঠা করা একত্রবধ প্রতিষ্ঠা করা আর তগুতির এ থেকে মানব জাতিকে উদ্ধার করা তাগুত হল আল্লাহকে বাদ দিয়ে যার বিদান মানা হয় অন্য ব্যক্তি হোক যারাই আল্লাহ বিরোধী আনুগত্য দাবি করবে আল্লাহ বিরোধী এবাদত বন্দী এবাদত বন্দী দাবি করবে নিজেকে রব বলবে যেমন ফেরাউন আনার রব্ব কমল আল্লাহ বলেছিল আইন বিধান আমার আমারটা পালন করো আমি যেভাবে বলি সেভাবে চলতে হবে কিসের কথা বলবো বলেন আজকে মুসলিম সমাজে পর্যন্ত রন্দ্রে রন্দ্রে বহত্ববাদি পূজা সৃষ্টি পূজা ঢুকে পড়েছে আজকের মুসলিম জাহানের এই সমূহ বিপর্যয় বর্তমান বিপর্যয়কে যদি আমরা দায়ী করি তাহলে একমাত্র দায়ী করতে হবে যে আমার আল্লাহ ছাড়া কেউ নেই তাঁর বিধানে আল্লাহ বিধান মানুষ তৈরি করে নিচ্ছে আইনের ক্ষেত্রে মহাশীর আমরা লিপ্ত হয়ে আছি এই মুসলিম জাহানের মহা তখন থেকে শুরু হয়েছে এটা আমি রাজনীতি করছি না এটা আমার ধর্ম আমি কোথায় যাব বলেন আল্লাহ বলছেন বন্দা আমার হুকুম মানবি তো আমি করব। আল্লাহ বলতেছেন যদি আমারটা না মানিস মানুষের বায়ে মানুষেরটা টা মানিস তোর কি হবে তুই দেখিস জাহান্নামা জেলখানায় ঢুকিয়ে দেব। এখন আমি যাব কোন দিকে বাধ্য হয়ে আমি তো যার শক্তি বেশি ক্ষমতা বেশি তার পক্ষে থাকতে হবে আমার নেই তার যার নামে সে আগুন পৃথিবীর আগুনের চর গুণ বেশি উত্তপ্ত সে আগুন আকবার সে আগুন কে সহ্য করতে পারবে কার ক্ষমতা আছে তুই ভাই বোনেরা এবারে আমি কতগুলো আয়াত নিয়ে আসছি তারা যে তাহিদের কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে তাহিদের দিকে। দেখুন সাত নম্বর সুর আলুন সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই মে প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সভা হয়েছে বিরতি শেষে ইনশাল্লাহ আবার আসবো এই বিষয় নিয়ে অপেক্ষায় থাকুন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 অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এ সব কিছু জানার জন্য দেখে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের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 Exactly. I am Zikralai. My name is Rusta Naik. Like. You are the best of people. You are the best of people in Ukraine and <speaking> in Kareem I still like and for being with Allah and believing in Allah. I have been a man in our lives. I have been a man in our lives and I have been a man in our lives. I have been a man in our lives and I have been a man in our lives.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 প্রশ্ন সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পর আবারও আসলাম প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহর একত্রবাদ নিয়ে আল কোরআনির জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ বিধান আর কি থাকতে পারে জীবনেই তো বিধা এই বিধান যদি আমরা না জানি না মানি না বলি এর দিকে না ডাকি মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ যারা মানুষের যারা নেতা আদম নহিম ইসা আয়ুব সালেমান দাউদ ইউসুফ হারুন ইসমাহিল জাকারিয়া ইয়াহিয়া ইলিয়াস মুহম্মদ সাল্লাম পর্যন্ত এরাই তো বিশ্ব নেতা বিশ্ব নেতাদের জীবন মিশন ছিল মানুষকে বাঁচানো দুনিয়াতে আখেরাতে অপমান লাঞ্ছনা শাস্তি মহাশাস্তি থেকে মানব জাতিকে উদ্ধার করে আল্লাহ ছিল এরাই বিশ্ব নেতা এরাই মানব জাতির নেতা আর কোন নেতা নেই হ্যাঁ কোন নেতা যদি ওনাদের আদর্শে তার জাতিকে ডাকে তাকে মানা যেতে পারে যেমনটা চার নম্বর সরিসার উনষাট নম্বর আয়তাল্লাহ বলেছেন যেহেতু আল্লাহর কথাই বলছে রাসুলের কথাই বলছে যদি আল্লাহর কথা আল্লাহর কথা বলে ওরা তাহলে ওই সময় আমাদেরকেও মানুষদেরকেও মানুষ আমি ওদেরকে মানুষ কি তুচ্ছ বিষয় আমাদের কাছে তো তন্ত্র মন্ত্র মতবাদের বড় মূল্য তন্ত্র মন্ত্র দিয়ে কি হবে তাহিত যদি কেউ আবিষ্কার করে তাহিদের সাথে খাপ খায় তাহিদ তাকে সমর্থন করে তখন তাহিদের কারণে সেটা আমরা মেনে নেব তাহলে নুম সর্বপ্রথম মোসেকদের কাছে আরম্ভ হয়েছে ওদ নমক নেককার ব্যক্তিটি মারা গেল তার ছেলেরা সইতে পারলো না কবরের মধ্যে কান্নাকাটি করছে ইমলিশ বলল এক কাজ করিস না একটা মূর্তি বানিয়ে দেই তাহলে ওনাকে দেখে উনি যে কিভাবে নামাজ পড়তো রোজা রাখতো করতো তোদের খেয়াল হবে জানে কি হবে পরবর্তীতে কি হবে একটু ভালো কথা বলে আপাতিটা বানিয়ে নেই একবার বানাতে পারলে তারপরে দেখবো এইটা দেখে নামাজ পড়বি না শিরিক করবি এটা পরে আমার বুঝ বুঝ আছে ইবলিস আপাত কোনো ভালো ভালো নয় ওই কবর পূজা অতিভক্তি থেকে যদি তারা কান্নাকাটি না করতো কবরে গিয়ে ইবলিসের সুযোগ পেত না আল্লাহ বলেছেন আছে কে থাকবো সবাই তো চলে যাবে কিন্তু একেবারে কবরের পাশে বসে কান্না কাটি একেবারে অন্যরকম পরে আবার মূর্তি বানিয়ে একেবারে ঘরের মধ্যে স্মৃতি একেবারে ভাস্কর্য স্মৃতি সৌধ একেবারে এইভাবে বানিয়ে নেওয়া থেকে সৌদি নির্মাণ করেছি এটা আমরা একটা স্মৃতিচারণ করছি কিন্তু আদতে এইটাই যে মূর্তি পূজা হয়ে যাচ্ছে গাই পূজা হয়ে যাচ্ছে এটা টের পাচ্ছে না তারা নহামের কথা আল্লাহ জানিয়ে দিলেন যে তিনি আমি আজ জাতির কাছে তাদের নবী হুদ কে পাঠিয়েছি তিনি বললেন হে আমার জাতি এর আবাদত করো আর করে আবাদত না। তিনি ছাড়া তোমাদের ইলাহ নেই ঠিক একই কথা আল্লাহ বলেছেন সালে আলহিম সম্পর্কে যাকে সামুদ গোত্রের কাছে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছিল আমি কে পাঠিয়েছি তিনি বললেন হে আমার জাতি আল্লাহ মাদত করো তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনলাহ নেই সুর আল আরব তিয়াত্তর নম্বর আয়াত এরপরে সোহেব আলামের কথা বলছে আমি তাদের ভাই সোহেব কে প্রেরণ করলাম তিনি বললেন হে আমার জাতি আল্লাহর একত্রবাদি গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোন রাহ নেই একমাত্র তিনিই তোমাদের মহাবুদ সত্য মাহবুদি নম্বর আয়াতেরা দেখুন কিভাবে সবই স্তারে আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন এক জিরুর কোনো মূল্য নেই এক ছাড়া সংখ্যা ছাড়া জিরুর মূল্য হয় না জিরো এক কোটি দেন জিরোই থাকলো এক পয়সা দাম নেই কোনো বেলোই নেই কিন্তু একটা এক লিখে জিরো দিলে দশ হয়ে গেল আরেক জিরে দিলে একশো হয়ে গেল আরেক জিরে দিলে এক হাজার হয়ে গেল আছে জিরুর মূল্য জিরো কোনো লাভ নেই এটা মোর্শেক নামাজ বললে কি হবে এটা কাফের মোর্শেক সে যদি পাঁচক সালাদ পড়ে কি লাভ হবে জিরো সেদিকে জাকাত দেয় জিরো সে যদি রোজা রাখে সেটাও জিরো সে যদি হজ করে এটাও জিরো জিরো জিরো জিরো জিরোই জিরো কোনো কিছু নেই হ্যাঁ সংখ্যাটা থাকতে হবে একটা থাকতে এরপরে দেখুন ইব্রাহিম আলি ইসালামের কথা তো সমগ্র কোরআনে আল্লাহ তালা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাহিসামের কথা সমগ্র কোরআনে আল্লাহ বলেছেন যেমন তিন নম্বর সরকার আল ইমরান মধ্যে তিনি ছিলেন আল্লাহর একত্রাদী আল্লাহর কাছে আত্মসমর্পণকারী গোলাম তাহিদি গোলাম ওমা কানিনাল মুশ্রিক তিনি তাহিদ লঙ্ঘনকারী মুশ্রিকদের কাতার ছিলেন না তারপর সমাজ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম ইব্রাহিমের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে যখন তারা তাদের জাতিকে আমরা তোমাদের সাথে কুফরি করলাম করলাম অস্বীকার করলাম আজ থেকে প্রকাশ্য দুশ্মনি অপ্রকাশ্য নয় তোমাদের সাথে আমাদের প্রকাশ্য শুরু হয়ে গেল এবং প্রকাশ্য ঘৃণা শুরু হয়ে গেল চিরকালের জন্য মরণ পর্যন্ত প্রকাশ্য এখানে ভয় পাওয়ার কিছু নেই তাহলে কি মারামারি শুরু করে দিলাম না এটা হৃদয়ের কথা বলছেন বাঘযুদ্ধের কথা বলছেন হ্যাঁ যদি তারা হামলা করে তখন তো মুসলিমরা বিশ্ববাসীর জন্য তাহিদ কে বজায় রাখার স্বার্থে ধ্বংস করে সমগ্র মানবজাতির জাতির স্বার্থে কারো স্বার্থে নয় সমগ্র মানবজাতির জাতির স্বার্থে তাহিদ ঠিক রাখতে হবে ইব্রাহিম আল্লাহলামের মিল্লতা মুসলিম সারা কোরআনে এরপরে তোমাকে আমি নির্বাচন করেছি হে মৌসা অতএব কি ওই প্রেরণ করা হচ্ছে সেটা শোনো নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া ইলাহ নেই বলেছেন হেবানি ইসরাহ ইবাদত করো আল্লাহর তিনি আমাদের রব অর্বুম তোমাদের যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ জাহ্নাতামের তো পুরো জীবনই ছিল তাহিদের সর্বশেষ নবী যিনি যা কথা দিয়ে শুরু করলাম যে তিনি যে কোরআন নিয়ে এসছেন এগারো নম্বর সোর আহদের দুই নম্বর তিন নম্বর আয়াত যে তোমাকে যে কোরআন দেয়া হয়েছে এই করি নিয়ে এসেছ করোনা আর মনিবের গোলামী করবে মনিবের গোলামি হলো সম্মান মর্যাদা ইজ্জত আর গোলামের গোলামি করা অপমান গোলামের গোলামী করার জন্য পৃথিবীতে আসেনি মনিবের গোলামী করব। শাহন সার গোলামি করব এতে প্যাস্টিজ আছে এই পর্যন্ত সমাপ্ত করলাম প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আসবে তাহিদ নিয়ে অরহামতুল্লি অপরা কে আপনার আপনার পারে, করতে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক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 हराम बनाए बैध है जानते हे देख इम श्रेष्ठत कल रेारोटाय पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश